তো পরবর্তী কিয়ামতের আগমনের মানে আলামত বিশ নম্বর আলামত হচ্ছে যে সময় ছোট হয়ে আসবে সময় সংকোচন ঘটবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আবু হুরাই রাজিউ থেকে বর্ণিত বুখারিতে হাদিস যে কিয়ামত যতই কাছে ঘনিয়ে আসবে সময় ততই সংকুচিত হয়ে আসবে রাসুল্লাহ সাল্লাহাম এই ব্যাপারটার একটা বিস্তারিত ব্যাখ্যা অন্য আরেকটি করেছেন এবং যেটা মুসনাদে আহমদ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে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 এবং তার লিখিত সমস্ত বইয়ের হিসাব করা হলো যে তারা এই সমস্ত বইয়ের পাতাকে অর্থাৎ যতগুলো বই লিখলেন যতগুলো পৃষ্ঠে উনি লিখলেন এই সমস্ত বইয়ের পাতাকে গুণা হলো। এবং এরপরে তার জীবনের প্রত্যেকটা দিন দিয়ে সেই কাজকে ভাগ করা হলো। যে দৈনিক কতগুলো পৃষ্ঠে উনি লিখলেন এবং এরপরে সুহান আল্লাহ ফলাফল পাওয়া গেল যে প্রতিদিন উনি গড়ে এগারো পৃষ্ঠ করে লিখছেন যে আল্লাহ সুমান তাল্লাহর দিনের কথা এগারো পৃষ্ঠা করে উনি লিখতেন অন্তচ যখন আমরা একজন ছাত্র মানে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 আরেকটা উদাহরণ হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ খুব দ্রুত সম্পাদিত হচ্ছে আগে আপনি পৃথিবী যে কোনো স্থানে থাকা একজন মানুষকে যদি যোগাযোগ করতে চাইতেন অনেক বেশি সময় কিন্তু বর্তমানে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 এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা থিওরি হচ্ছে বিগ ব্যাং থিউরি এবং এই থিউরি অনুসারে বলা হয় যে একটা অতি বিস্ফোরণের ফলে এই সমস্ত বিশ্বজগতের সৃষ্টি জন্ম এবং এর পরবর্তীতে ধীরে ধীরে এই বিশ্বজগৎ শুধু আরও বড় হচ্ছে বিস্ফৃত হচ্ছে এভাবেই একদিন সব বিপরীতভাবে চুপসে যাবে এবং এই বিশ্বজগতের মৃত্যু ঘটবে আল্লাহ কুরআনে বলেছেন যে সূর্য পৃথিবীর নিকটে আসবে তারাগুলো সব খসে পড়বে চাঁদ খসে পড়বে তো বিজ্ঞানীদের এই মতটা এখনও থিউরি এটাকে আমরা কোরআনে তাপসির করতে ব্যবহার করতে পারি না তো এইসব আয়াত হচ্ছে যে কিয়ামত নিয়ে তো সময়ের সংকোচন হতে পারে যে বছর খুব দ্রুত গড়াতে পারে এবং আমরা বলছিলাম যে করতি সময় ছোট হয়ে আসতে পারে অর্থাৎ 3৬৫ দিনের কম সময়েও একটা বছর শেষ হয়ে আসতে পারে পৃথিবী যদি নিজের কক্ষপথে অতি দ্রুত ঘুরে বা নিজের ঘূর্ণন একটা বৃদ্ধি পায় তাহলে একটা দিন চব্বিশ ঘন্টার কম সময়েও হওয়া সম্ভব এবং আমরা জানি যে একটা দিনের আবর্তন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 যেভাবে এটা পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস টেনে নিয়ে এসেছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটাই হচ্ছে উনার উদ্বেগের কারণ কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানতেন দারিদ্র্য এই উম্মার জন্য বড় কোন সমস্যা হবে না এই উম্মাকে আল্লাহ সুমত অনেক বরকদান করেছেন এবং এর অনেক সম্পদ রিসোর্স বিদ্যমান যেখানেই এই মুসলিম উম্মার মধ্যে দারিদ্রতা পরিলক্ষিত হয়েছে এর কারণ এই নয় যে সম্পদের বা রিসোর্সের অভাব এর মূল কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন সম্পদের যথা ইচ্ছা ব্যবহার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 ভূমিকম্প বা জালজালা জালজালা এর শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প আরেকটি অর্থ রয়েছে সেটা হতে পারে যে বড় বড় পরীক্ষা বা দুর্দশা রাসুদুল্লাহ সাল্লাহ একটি বলেছেন কিয়ামতের একটি আলামত হচ্ছে যে নিয়মিত ভূমিকম্প হবে মোসনাদে আহমদ থেকে বর্ণিত অন্য হাদিসে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হে ইবনে হওয়ালা তুমি যদি দেখো খিলাফত পবিত্র ভূমি অর্থাৎ জেরুজ আলিমের দিকে এগিয়ে যাচ্ছে তখন ভূমিকম্প দুর্যোগ সহ বিভিন্ন বড় বড় বিষয় সংঘটিত হচ্ছে তবে জেনে রেখো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 পরবর্তী ছাব্বিশ নম্বর আলামত হচ্ছে ইবনে মাজা থেকে বর্ণিত আবু হুরাই বলেছেন নির্ভরযোগ্য বা বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাস করা হবে না এবং রুয়াইবুদা কথা বলবে সাহাবাররা জিজ্ঞাসা করলেন রুয়াই বুদাকে রাসুল্লাহ সাল্লাহাম বললেন এরা হচ্ছে নীচু লোক তুচ্ছ লোকেরা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 বরং এটা হচ্ছে আল্লাহর দিনের মাপকাঠিতে যারা নিম্ন পর্যায়ের অর্থাৎ যারা দিন পালনে সবচেয়ে অনগ্রসর এরাই হচ্ছে নীচুজাতের লোক দিনের নিচুজাত কারণ এরা আল্লাহর দিনের অনুসরণ করে না বা করতে চায় না নৈতিকতা থেকে বিবর্জিত এবং ধার্মিকতা থেকেও এরা বিবর্জিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়া তা মানে এই নীচু এবং তুচ্ছ মানুষ যার কথা কারো শোনার কথা ছিল না সেই ব্যক্তিরাই গণ মানুষের বিষয় কথা বলবে নেতাতে পরিণত হবে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 এর অর্থ কি পৃথিবী তাদের জন্যই হয়ে যাবে পৃথিবীর সম্পদ থাকবে এবং সম্মান থাকবে এরা কোথায় এরা কারা তাহলে ধনী এবং বিখ্যাত ব্যক্তিদের দিকে একবার দৃষ্টি ফেরান সেখানেই আপনি তাদেরকে দেখুন সুভান বিনোদনের অর্থাৎ মানুষকে আমরা যে সমস্ত বিনোদন বর্তমানে প্রদান করা হচ্ছে রেডিও বা টেলিভিশন সিনেমার মাধ্যমে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 মূল বর্ণনা সুবান আমরা কি নিখুঁত একটা বর্ণনা দেখতে পাই এবং এই হাদিসটি মুসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন লোকেরা একজন মানুষকে বলবে মা আকালাহু সে কতই না বুদ্ধিমান অমা আদ্রাফা মা আদরাফা শব্দের অর্থ কি আমরা বলতে পারি যে সে কতই না জোস বা ইংরেজিতে বললে কুল হি ইজ কুল তো লোকেরা বলবে যে দেখো সে কত বুদ্ধিমান কত যোস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 পরবর্তী হচ্ছে যে শুধুমাত্র পরিচিত ব্যক্তিদেরকেই সালাম প্রদান করা হবে এবং এটা কিয়ামতের একটা আলামত থেকে বর্ণিত কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে মানুষ শুধুমাত্র তার পরিচিতদেরকেই সালাম দিবে এবং এটা মুসলাদ আহমাদ থেকে বর্ণিত আগে একটা সময় ছিল যে যখন যে কেউ কোন অপরিচিত ব্যক্তিদেরকে মুসলিম ব্যক্তি তাদেরকে বাজারে কিংবা মসজিদে পেলে সালাম দিত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 অর্থাৎ সেই সমস্ত মহিলাদের প্রকাশ ঘটবে যারা কাপড় পরার পরেও নগ্ন অবস্থায় থাকবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা থাকবে যারা হচ্ছে কাসিয়াতিয় কাসিয়াত আরিয়াত অর্থ তারা পোশাক পরিহিতা ঠিকই কিন্তু এর এরপরেও নগ্ন তারা পোশাক পরিহিতা হলেও নগ্ন এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের মাথাকে আসমিমা তুম বুখ মা ইলা অর্থাৎ উটের কুজের মতো মাথা বলে বর্ণিত করলেন তো এখানে খুব সম্ভবত একটা বিশেষ ধরনের যেটাকে দেখতে কুজের মতো সালাম বলেছেন তারা করবে না এবং কুফবার বা কাফেরদের ক্ষেত্রে বলা হচ্ছে না বরঞ্চ মুসলিম মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে উটের কুজের মতো মাথা বিশিষ্ট থাকবে এবং বর্তমানে আমরা দেখতে পাই যে বিভিন্ন মুসলিম বিশ্বে মহিলারা মাথায় হিজাব করছে কিন্তু চুলগুলোকে এমন ভাবে স্টাইল করছে যেটাকে দেখে খুবহু এই হাদিসের বর্ণনায় বাস্তব প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি তাদের মাঠাকে দেখে মনে হচ্ছে যেন উটের কুজের মতো রাসুল ইসলাম তাদের ব্যাপারে বলেছেন লাদ খুলনাল জাননা আমরা জানি যারা কাফের এরা তো কখনোই জান্নাতে ঢুকবে না কিন্তু এখানে এই হাদিসে গুণাগার মুসলিমদের কথা বলা হচ্ছে তারা জাননাতে ঢুকবে না এমনকি জান্নাতের ঘ্রানও পাবে না যদিও জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায় অন্য আরেকটি হাতে বলা হচ্ছে যে আমরা সত্তর বছর দূরত্ব থেকে জাননাতে সুগ্রাম পাব কাউল সাল্লাহাম তাদেরকে বলে অভিহিত করেছেন তারা পোশাক পরিহিতা কিন্তু নগ্ন এর অর্থ কি এর অর্থ হচ্ছে যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু এমনভাবে থাকবে যেন কোনো কাপড়ই নেই আর বর্তমানে বাজারে দেখা যাচ্ছে যে সামান্য কিছু দড়ি জাতীয় পোশাক কাপড় হিসেবে বিক্রি হচ্ছে শুধুমাত্র কয়েকটা দড়ি তো যদিও এটা হচ্ছে একটা চূড়ান্ত উদাহরণ কিন্তু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 এক ধরনের বাহন কিন্তু উটের পিঠে যেই চৌরার আসন থাকে গদিওয়ালা আসন হুবহু সেই আসনই নয় আরেকটা উল্লেখ করা হয়েছে অনেক চৌরা হবে সেই আসন রাসুল্লাহ সাল্লাহাম বলেন যে তারা সেই আসনগুলোতে বসে থাকবে এবং চৌরা ছড়ানো বিস্তৃত আসনগুলো এবং এগুলো আমরা জানি যে উটের পিঠে যেই আসনটি থাকে সেটা বেশ ছোট এবং এত ছড়ানো বা বিস্তৃত হয় না তো রাসুল্লাহ সাল্লাম বলেন যে এগুলো চওড়া এবং ছড়ানো হবে এবং উটের পিঠের গদির মতো হলেও হুবহু সেই রকম হবে না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 তো রাসুল্লা সাল্লাম বলেছেন যে এটা হবে নতুন এক ধরনের বাহন এবং এই বাহনের অর্থাৎ নতুন ধরনের বিষয়টি তোমাদের আরহনের জন্য এবং শোভা বৃদ্ধির জন্য তিনি ঘোড়া খচর এবং গাধা সৃষ্টি করেছেন আর এমন জিনিসও তিনি সৃষ্টি করেছেন যা সম্পর্কে তোমরা জানো না সুরান আহ আট নম্বর আর আমরা দেখতে পাচ্ছি বা মোবিল চালিত বিভিন্ন গাড়ি বা অন্যান্য যানবাহন যেগুলো আছে সেগুলো সম্পর্কে একসময় মানুষরা জানত না এবং ভবিষ্যতেও কি ধরনের বাহন আসবে একমাত্র আলোচনা সেগুলো জানেন কাজে এটা মনে করার কোনো কারণ নেই যে বর্তমানে আমরা যে সমস্ত উন্নয়ন পরিবর্তন বা প্রযুক্তি দেখছি এগুলি সব প্রতিদিন বা প্রতি প্রতিনিয়ত আমরা নতুন নতুন জিনিসের আবিষ্কার করতে দেখছি কাজে হয়তোবা এমন এক ধরনের বাহন আসবে যেগুলো বর্তমান সময়ে নেই রাসুল্লা সাহা সেই লোকদের সম্পর্কে বলেছেন যে তারা তাদের গাড়ি নিয়ে মসজিদের সদর দরজায় যাবে তাদের গাড়ি মসজিদের সদর দরজায় পাঠাবে তো তাদের গাড়ি মসজিদের পাশে রাখবে মসজিদেও যাবে কিন্তু রাসদুল্লাহ সাল্লাহাম বলেন তাদের বিবিগণ কাপড় পরার পরও নগ্ন অবস্থায় থাকবে এবং তাদের প্রতি অভিসম্প কারণ তারা অভিসপ্ত তিরিশ নম্বর আলামত হচ্ছে যে মুমিনদের স্বপ্নগুলো সত্যি হবে তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে রাসুদুল্লাহ সাল্লাহ বলেন শেষ সময়ের দিকে মুমিনদের স্বপ্ন প্রায় কখনোই মিথ্যা হবে না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 ইমাম বুখারি বলেছেন যে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে আল্লাহ রাসুল্লাহাম তার কাজকে অর্থাৎ হাদিস সংকলনের এই কাজকে সমর্থন করেছেন প্রশংসা করেছেন তো এটা ছিল একটা সুসংবাদ আরেকটা উদাহরণ ছিল ইমাম খুর্তির তিনি যখন সহি আল জামি সহি লিখ ছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেন যে সেই স্বপ্নে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার কাছে একটা হাদিস বর্ণনা করছেন এই স্বপ্নগুলি হচ্ছে মূলত সুসংবাদ বা একটা ভালো লক্ষণ হিসেবে কিন্তু এর মধ্যে কোনো নতুন শিক্ষাও নেই কোনো নতুন অহিউ নেই এমনকি স্বপ্নের মধ্যেও নেই তো ইসলামের শরীয়তের কোনো পরিবর্তন নেই এই স্বপ্ন এগুলো শুধুমাত্র একটা সুসংবাদ হিসেবে আসে উদাহরণস্বরূপ যে প্রথম প্রজন্মের মুসলিমদের মধ্যে একজন মুসলিম তিনি স্বপ্নে দেখেন যে রাসুদুল্লাহ সাল্লাইসাল্লাম এসে তাকে বলছেন যে তুমি একজন শহীদ হবে এবং ইবনে আসরান তিনি সাউম পালন অবস্থাতেই শহীদ হয়েছিলেন এবং তিনি একদিন স্বপ্ন এটাও দেখেছিলেন যে রাসদুল্লাহ সাল্লাকে বলছেন তুমি আমাদের সাথেই একদিন সাউম ভঙ্গ করবে এবং তিনি সেই দিনই মারা যান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 এবং এটাই হচ্ছে একমাত্র অংশ যেটা এখন বাকি ফেরেস্তাদের মাধ্যমে একজন মানুষের কাছে এখন আর কোনোহর সরু আসুল সাল্লা পর দিবাহিল আর কারো কাছে পাঠানো হবে না কিন্তু এই স্বপ্নগুলো চলতে থাকবে যা কি আল্লাহর তরফ থেকে এক ধরনের অনুপ্রেরণা বা সুসংবাদ পরবর্তী নম্বর আলামত হচ্ছে কালামের আত্মপ্রকাশ ঘটবে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন কিয়ামট সন্নিকটে আসার সময় অর্থাৎ কি আমর কাছে চলে আসার সময় কালামের প্রকাশ ঘটবে কালাম আরবি শব্দ এর একটি অর্থ হচ্ছে কলম বা লেখার বস্তু কিন্তু কালামের মাধ্যমে লিখিত যে কোনো কিছুকেই বোঝানো হয়ে থাকে লিখিত যে কোনো কিছুকেই কালাম বলা যেতে পারে তো এটা কি আমাদের ব্যবহৃত কলমের মতো এটাকে কালাম কালাম বলা হয়েছে কারণ এটা হচ্ছে একটা লিখিত বস্তু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 বর্তমানে সবার বাড়িতে গেলে একটি লাইব্রেরি থাকে সবার কাছেই বই আছে প্রায় প্রত্যেক বাড়িতে আপনি দেখবেন যে কোনো ম্যাগাজিন বা পত্রিকা পাওয়া যাবে এটা এখন সারা দুনিয়া বিস্তৃত এমনকি গ্রাম অঞ্চলেও আপনি বইয়ের দেখা পাবেন সেখানে স্কুল পাবেন অর্থাৎ ছাপানো আকারে লেখা ছাপানো মাধ্যম এখন সারা দুনিয়াতেই রয়েছে আর এখন ইন্টারনেটের উন্নতির ফলে এর আরো দ্রুত প্রসার পাচ্ছে তাই এখন আপনি কয়েকটা আঙ্গুলের খোঁজাতেই ক্লিক লাখ লাখ ডকুমেন্ট আপনার হাতে নাগালে পেয়ে যাচ্ছেন এখন কম্পিউটার ছাপানোর কাজের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আপনি এর মাধ্যমে এটা কাগজে কাগজে না লেখা থাকলেও চলবে যে কোনো কিছু লিখিত আকারে যেমন সেটা কাগজে হোক বোর্ডেকিং বা কম্পিউটারে পর্দায় কিংবা দেয়াল যেখানেই হোক না কেন সেটা হচ্ছে এক ধরনের প্রিন্ট বা ছাপার বস্তু এটা লিখিত বস্তু বহনের একটা মাধ্যম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 কারণ বেশিরভাগ মানুষই এমন সব মাধ্যমের উপর নির্ভর করে ইল অর্জন করছে যেগুলো আসলে মূলত অনাস্থা ভাজন বা জাঙ্ক আমরা বলতে পারি ঠিক যেমন খাবারের মধ্যে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি ফাস্ট ফাস্টফুড ম্যাকডোনাল্ড বার্গার কিং এগুলো আপনার ক্ষুদা মেটা বি ঠিকই কিন্তু সবসময় পুষ্টির যোগান দিতে পারে না এগুলো হচ্ছে মূলত জাঙ্ক খাবার তেমনিভাবে জাঙ্ক মিডিয়াও আছে যেমন বিভিন্ন খবরের চ্যানেলগুলো এবিসি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 এর কারণে আমরা সেই গোল কয়েন কে যখন পানিবর্তী গ্লাসে দেখছি সেটা আমাদের চোখে বড় বলে মনে হচ্ছে একইভাবে আমাদের এই বায়ুমন্ডলের কারণে এবং বাতাসের বিভিন্ন গ্যাস বা দূষিত পদার্থ কার্বন ডাইঅক্সাইড এগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাঁদকে তার মূল আকৃতি বা থেকে আমাদের চোখে বড় বলে মনে হবে এবং এটা কি আমাদের আগমনের একটা লক্ষণ যে বর্তমানে মানুষ বলে অনেক সময় যে একদিনের চাঁদ দেখে তারা বলে থাকে আরে এই চাঁদ তো দেখে দুই দিনের বলে মনে হচ্ছে পরবর্তী ৩৩ নম্বর আলামত হচ্ছে যে দিন সম্পর্কে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 আমাদের অন্ধ অনুকরণ করা উচিত নয় যত বড় নাম করা আলেম বা পন্ডিতই হোক না কেন যা চাই না করে শুধুমাত্র শুনেই কোনো কিছু অনুকরণ করা অনুসরণ করা উচিত নয় ঠিক যেভাবে ইমাম মালিক রাহিম তিনি বলেছেন যে তোমাদের মধ্যে সবারই কথার কম বেশি হয় তোমাদের সবাই কথার হেরফের করো শুধুমাত্র যিনি কবরে শুয়ে আছেন তিনি ছাড়া অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম ছাড়া আল্লাহ রসুল সাল্লাম ছাড়া তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি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 মানুষের মধ্যে অনেক ধরনের বর্তমানে বিদ আত বা ভুল চালু হয়েছে যেগুলো কিনা মূলত একেবারে অবিশ্বাস্য ধরনের মানুষের মধ্যে এমন অনেক কিছু ছড়িয়ে পড়েছে যেগুলোর দিন ভিত্তিক কোন দলিল নেই তো এই হাদিসটি আমরা আবদুল্লা ইবনি মাসুদের হাদিসটি এটি মুসলিম শরীফের হাদিস তো চৌত্রিশ নম্বর আলামত হচ্ছে যে আবদুল্লাহ ইবনী আমর ইবন আস বলেন সাগরের মধ্যে বন্দী কিছু শয়তান আছে এবং তারা বন্দী হয়েছিল সুলাইমান আল্লাহ ইসলামের দ্বারা সুলাইম আল্লাহ আসসালামের সময় তিনি এদেরকে বন্দি করে সাগরের মধ্যে রেখেছিলেন তো এমন একটা সময় আসবে যখন তারা বের হয়ে আসবে এবং মানুষের কাছে এসে আবৃত্তি করবে বলবে এইগুলো হচ্ছে কুরআন কোরআন বলতে সাধারণত যে কোনো কিছু অর্থাৎ শব্দের অর্থে কুরআন বলতে সাধারণত যে কোনো কিছু যা পড়া হয় বা আবৃত্তি করা হয় তাকেই বুঝানো হয় কিন্তু এই হাদিসে কুরআনকে বোঝানো হয়নি তো এই শয়তানগুলো সাগর থেকে বেরিয়ে আসবে এবং তারা কিছু শব্দ আবৃত্তি করবে এবং বলবে এগুলো হচ্ছে অহি পবিত্র গ্রন্থ থেকে আমরা এগুলো পড়ছি এবং তারা বলবে যেটা হচ্ছে ধর্ম এমনকি কোরআন আমরা জানি যে কোন আমি কোরআন নাজিল করেছি এবং আমি এ সংরক্ষণ করবো তা আল্লাহ এই সংরক্ষণের ওয়াদা দিয়েছেন পরবর্তী পঁয়ত্রিশ নম্বর আলামত হচ্ছে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 তো তাবরও নিবর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন যে কিয়ামতের আরেকটি লক্ষণ হচ্ছে হঠাৎ মৃত্যু অনেক মানুষ হুট মারা যাবে এর কারণ হতে পারে যে হার্ট অ্যাটাক স্ট্রোক বা এখানে যে হাদিসে যে বলা হচ্ছে সেটা বাহ্যিক কোনো দুর্ঘটনার কারণে সড়ক দুর্ঘটনা বা কোনো বাহ্যিক দুর্ঘটনা এর ফলে যে মানুষের মৃত্যু হবে হঠাৎ করে এই কথাটি বলা হচ্ছে না এখানে মানুষের দেহের ভিতরে অর্থাৎ তার নিজের শরীরের ভিতরে হঠাৎ সৃষ্ট কোনো একটা দুর্ঘটনার কারণে সে মারা যাবে এই কারণটিকে বলা হয়েছে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 যার ফলে আধুনিক সমাজে প্রযুক্তিগত উন্নত সমাজে এই রোগটা বেশি আকারে দেখা দিয়েছে আগের যুগের মানুষদের দিকে যদি আপনারা মনোযোগ দেন তাহলে দেখতে পারবেন যে তাদের জীবনযাত্রার যে ধরন ছিল সেই ধরনটাই তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখত কর্মক্ষম রাখত আগের যুগের ইতিহাসে কখনো কোনো বিনোদনের কেন্দ্র বা রিক্রিয়েশন সেন্টার খুঁজে পাওয়া যায় না মানুষের স্বাভাবিক জীবনের মধ্যেই মানুষ বিনোদন খুঁজে পেত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 প্রাকৃতিক ভাবে অনেক শক্তিশালী ছিল তখন কোন গাড়ি ছিল না ওর ছিল না মানুষ পায়ে হেঁটে অনেক দূরের পথ পারি দিত যার ফলে এই সমস্যাগুলো তাদের মধ্যে ছিল না এবং আজকের সর্বশেষ আলামত সেটা হচ্ছে আটত্রিশ নম্বর আলামত রাসুল্লাহ সাল্লাহামকে কে আমতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন একমাত্র আল্লাহ এই সময় সম্পর্কে জানেন তবে আমি কিছু আলামতের কথা তোমাদেরকে বলতে পারি তো অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে এই সময়টা হবে ফিতনা এবং হারাজের সময় সাহাবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমরা তো ফিটনা সম্পর্কে জানি কিন্তু হারাজ মানে কি রাসুদুল্লাহ সাল্লাহাম বললেন এরপর বললেন যে মানুষ একজন অপরজনকে চিনবে না অপরিচিত অবস্থায় থাকবে তো এই অপরিচিত অবস্থা কেমন হবে মানুষ একজন অপরজন ব্যক্তির নাম পরিচয় জানবে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম কিন্তু এই কথাটি বলেননি বরং মানুষ একজন মানুষ অপরজনের সাথে এমনভাবে কাজকর্ম করবে বা একজন মানুষ অপরজনের সাথে এমনভাবে ভাবে কাজ কর্ম করবে যে তারা একে অপরের কাছে অপরিচিত মনে হবে অর্থাৎ শত্রুতা থাকবে মানুষের মধ্যে থাকবে আপনি হয়তো একজন মানুষকে খুব ভালো করে চিনেন তার নাম কি পরিচয় কি এগুলো জানবেন কোথায় থাকে কি করে এগুলো আপনি জানবেন কিন্তু এর এরপরও বিভিন্ন কারণে তার সাথে এমনভাবে আচরণ করবেন যেন সে একজন একেবারে অপরিচিত মানুষ কেউ না এভাবে বর্তমানে মানুষ একে অপরের সাথে আচরণ করে এবং এটা হচ্ছে মূলত জঙ্গলি সমাজের একটা নিয়ম নিয়মকানুন বা কালচার আর কি পূর্বে সেই সময়ে মানুষ পরস্পরের সাথে অনেক বেশি শত্রু হয়ে পড়বে তো শাহবাগন এই আলামত সম্পর্কে জানতেন এবং এই কারণে তারা একে অপরকে এই সম্পর্কে এই বিষয় সম্পর্কে সতর্ক করে দিতেন উপদেশ দিতেন মুওয়াজ ইবন জ্বাল এবং আবুবাইদাবিনজাররা রাজিউতালহুমা তারা ওমর ইবনুল আল খাতাব রাজিউল্লাহুকে একটা পত্র লিখে পাঠালেন এবং এই সম্পর্কে একটি উপদেশ দিয়ে তাদেরকে তাকে সতর্ক করে দিলেন এবং এটা তাবারানি বর্ণিত হাদিস যে ইবনে আবি হিন্দ সাথে একটি চিঠি তারা পাঠালেন ওমর কাছে তাকে সতর্ক করে দেওয়ার জন্য তো সেই পত্র প্রেরণ করা হয়েছিল মুওয়াজ ইবন জাবাল এবং আবুবাইদা বিন জাররা রাজিউল তালহুমা তাদের পক্ষ থেকে পত্রটি পাঠানো হয়েছিল ওমর রাদিউল তানুর প্রতি এবং তারা তাকে একটি উপদেশ দিচ্ছিলেন তারা বলছিলেন যে আমরা আমাদের মধ্যে এই উম্মার শেষ সময় সম্পর্কে কথা বলছিলাম তো যখন মানুষ জনসম্মুখে বন্ধু থাকবে ভাই ভাই থাকবে আর গোপনে শত্রু হবে তো তারা অমর ইবনুল খাতাবকে সতর্ক করে দিয়ে বলছিলেন যে মানুষ জনসম্মুখে ভাই ভাই থাকবে এবং পরস্পর পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হলে মোলাকাত করবে একদিন অপরজনকে জড়িয়েও ধরবে কিন্তু ভেতরে ভিতরে মনে মনে তারা একে অপরের সাথে শত্রু থাকবে তো অমর খাত্তাব এই চিঠির জবাবে বললেন যে তোমরা আমাকে চিঠিতে বলেছ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 এবং আল্লাহর জন্য এই সম্পর্কের মধ্যে কোনো কিছুই থাকে না এই কারণে দেখা যাচ্ছে বর্তমানে সম্পর্কগুলো একজন মানুষের সাথে আরেকজনের সম্পর্ক গড়ে উঠছে এই দুনিয়াবি স্বার্থের কারণে দুনিয়াবী বিষয়ের কারণে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক তৈরি হচ্ছে আল্লাহর উপর ভিত্তি করে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না এবং আমরা এর অনেক উদাহরণও দেখতে পাই যেমন বর্তমানে যখন একজন নারী একজন পুরুষ বিয়ে করে তারা বিয়ের সময় একজন অপরজনের সম্পদ অর্থ এগুলো দেখে এবং অপরজনের ব্যাংক ব্যালেন্স কত এইগুলো দেখে একজন আয়োজনের প্রতি সম্পর্ক গড়ে ওঠে অর্থাৎ দুনিয়াবী স্বার্থের উপরে সম্পর্ক গড়ে ওঠে আল্লাহকে ভালোবাসার কারণে সম্পর্ক গড়ে ওঠে এই ধরনের উদাহরণ খুঁজে পাওয়া খুবই কঠিন সম্পর্কগুলো টাকা পয়সা এবং দুনিয়াবী স্বার্থের উপরে ভিত্তি করে গড়ে উঠছে আর এ কারণেই মানুষের মনের মধ্যে কোনো মিল নেই তো এই দুনিয়াবী স্বার্থের উপর ভিত্তি করে যাই হোক না কেন যে সম্পর্কই গড়ে উঠুক না কেন সেটা বেশি দিন টিকে থাকে না আর যে সম্পর্ক আখেরাদের উপর ভিত্তি করে গড়ে উঠে সেটা টিকে থাকে তো কোরআনেও এই বিষয়টি বলা হয়েছে যে মানুষের মন বিভিন্ন দিকে ছুটে চলে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে ওয়াকলুবুহুম সাত্তা ওয়াকলুবুহুম সাত্তা সাতা মানে হচ্ছে শত শত টুকরা শত বিচ্ছিন্ন আল্লাহ সুহামদালা বলছেন যে তাদের অন্তর গুলো শত শত বিচ্ছিন্ন অবস্থায় থাকে শততা শত ধা বিচ্ছিন্ন অবস্থায় থাকে কারণ আমরা দেখি পাই যে প্রত্যেকটা মানুষই তার জীবনের উদ্দেশ্য লক্ষ্য এক এক দিকে এক একজন এক এক দিকে ছুটছে আখেরাদের পথই হচ্ছে একমাত্র সাধারণ রাস্তা যে রাস্তায় সব মানুষকেই চলতে হবে এবং দুনিয়াতে সবসময় একজন মানুষের সাথে অপর একজন মানুষের বিভিন্ন কারণে স্বার্থের বিরোধ দেখা দেয় এবং এটা ঘটে থাকে কিছু কিছু সময় হয়তো দেখা যাবে যে এগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না আবার অধিকাংশ সময় ঝামেলা তৈরি হয় এই কারণে দুনিয়াবী কোনো একটা সাধারণ উদ্দেশ্যে যেখানে সবার উদ্দেশ্য একই দুনিয়াবি কোনো একটা বিষয় লাভ করা সেখানে সব সময় সবার জয় হবে না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 তাহলে এই যে খ্রিস্টানদের নির্জন গির্জা ইবাদতের স্থান ইহুদিদের উপাসনালয় এমনকি মসজিদগুলো এগুলো সব বিধ্বস্ত হয়ে যেত যেগুলোতে আল্লাহর নামকে অধিক পরিমাণে স্মরণ করা হয় যে মাধ্যমে আল্লাহ যখন আরেক দল মানুষের উপরে বিজয়ী করেন প্রতিহত করেন এই কাজটা যদি আলোচনা না করতেন তাহলে যখন সবার উদ্দেশ্য একই অর্থাৎ দুনিয়াতে সবার যখন একই উদ্দেশ্যে প্রতিযোগিতা থাকে তখন সেই প্রতিযোগিতা একে অপরকে ধ্বংস করে ফেলত কারণ দুনিয়াভি বিষয়ের প্রতিযোগিতায় একে অপরের সাথে স্বার্থের সংঘাত হয়ে থাকে আর আখিরাতের বিষয়ের প্রতিযোগিতায় একে অপরের সাথে সহযোগিতা হয়ে থাকে তো এইভাবে যখন অবস্থা পরস্পর বিরোধী হয়ে যায় তখন একজন অপরজনের উপরে বিজয়ী হয়ে থাকে তো অমর ইব খাত্তা রাজিয়া চালানো তাদের পত্রের জবাবে লিখলেন যে চিন্তা কর না এইটা বর্তমানে সেই যুগ নয় এবং এটা সেই সময় নয় এই সময়টা আসবে ভবিষ্যতে যখন মানুষ জনসম্মুখে ভাই ভাই থাকবে কিন্তু গোপনে তারা পরস্পর পরস্পরের প্রতি শত্রু হবে মুহমি তসলিম